রাহিম মৌন আহমেদ আংসারির উপর ওয়ান টু ভলিউমিং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 ومولانا محمدا عبده رسوله <تصفيق> الذي أرسل إلى الناس كافة بشيضا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا দু ফকদো কলম লি গিল যে ও ফি ফুলকি গিল হমী ও গো বিলিবেশ কী بسم الله الرحمن الرحيم إن أول بيت يوضع للناس للذي للذي ببكة مباركا وغدا وقالت تعالى فيها ايه اخرى وللakhiratu khayrun lak min al-oula daraka Allahu lana wa lakum fil Qur'anil 'azim وإياكم بالآيات والذكر الحكيم سلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه سلى الله على صلى الدين مولى مولى محمد وعلى اله وصحبه تنغلع على كشف دجى جماله حسنت جميع خصاليه صلوا عليه هو امير مسكا حوالي كعباء هو امير مدفن ديار مدينة بلغ العلا জমালি হম সালি স্লো আখ হ বলা দেব মদা গল কু যা বিমালি অত্যন্ত শ্রদ্ধে ভাজন আজকের এই ঐতিহাসিক মাহফিলের সভাপতি সমাবেত সর্বস্তরের আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানর তো অত্যন্ত শ্রদ্ধা মহাবলের মহানাল্লা রাব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুকুর আদায় করছি जिन्ह दयायद शाहम्लाण संस्था करते आयोजित दरबार शुक्र आदय बला मक्का मदीना ফজিলত এবং এই সম্পর্কে আলোচনা করার জন্য ভায় আমার প্রতি শ্রেষ্ঠ দুটি স্থান এর একটার নাম হল নগরী আর একটা হল মদিনাতুল মুনাফারা জোরকানটি খেনা আরো জোরকানটি খেনা ভাই আমার বিষয়বস্তু অত্যন্ত লম্বা রাত অনেক হয়ে গেছে আপনারা হয়তো দৈর্য হারাই ফেলতে পারেন আপনারা যদি আমাকে সুযোগ দেন হয়তো এই ব্যাপারে আপনাদের সামনে কিছু আলোচনা তুলে ধরতে পারে রাজি আছেন তো আমি যা বলবো মানার ইচ্ছে আছে তো আপনাদের আরো যা এখন আছে প্রথমে একটু টেস্ট পরীক্ষা হয়ে থাক কতটুকু রাজি প্রথম পরীক্ষাটা হল আপনারা যারা দাঁড়ায় আছেন থাকবেন না আজকের এই মাহবিল যদি আল্লাহ দরবারে কবল হয়ে যায় পরকালের না জাতির হয়ে যেতে পারে ধরেকান ঠিক কিনা আজ আপনারা শুনেছেন ইরাকের জনগণ মুসলমানেরা কোন অবস্থায় আছে যেরকম ঠিক না ঠিক না তারা যদি অশ্রের জন্দোলনের মাঝে ইমানের পরীক্ষা দিতে পারেন আমরা কি আজকের ইমা পেলে বসে কিছু সময়ের জন্যে সেই ইমান এবং মক্কা মদিনার প্রতি ভালোবাসার প্রমাণ দেখাতে পারব না আরো যেরকম পারবেন তাহলে মেহেরবাড়ি করে প্রত্যেকে বসে পড়ুন কেউ তারা থাকবেন না সকলেই বসে পড়ুন আশ্চর্য মলম বিক্রি করা সাপ খেলা এগুলা দেখে দাঁড়ায় দাঁড়ায় ধরে কল ঠিক না আর কোরআন হাদিসের আলোচনা শুনে বসে বসে ধরে কল কথা ঠিক খেলা সাপ খেলা দাঁড়ায় দাঁড়ায় দেখে এই জন্যে কখন ধরে সাপ ছুটে যায় আর সাপ এসে কামুল মারে এজন্য জন্য আত দাঁড়ায়া থাকে প্রয়োজন যদি হয় ওইটা দৌড় দেওয়ার জন্যে কোরআন হাদিস আপনাদেরকে ধরে ফেলবে এমন ভয় তো আপনাদের নাই সুদান্ত হলে বসে বলুন আমার অনুরোধ আপনারা বসে পড়ুন বেশি সময় নয় অল্প সময়ের জন্য বসে বরুন আল্লাহ যেন আমাদের আজকের এই বসাকে কবুল করে কামতের দিন মসিবতের সময় যেভাবে আজকের এই প্যান্ডেলের নিচে সামেনের নিচে বসার সুযোগ দিয়েছেন কামতের কঠিন মায়দানে মসিবতের দিনে আল্লাহ আমাদের সকলকে তার আরসের সায়ার তোলে বসার সুযোগ করে দেন সকলে বলেন আমিন আর বলে আমিন প্রথমে আসুন নগরী সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা তুলে ধরতে চাই ভ্যাল আমার এই পৃথিবী সম্পূর্ণ ছিল পানি আর পানি পৃথিবীর কোন অস্তিত্ব ছিল না আল্লাহ লোকগুলো আমিন তার কুদ্রতির দৃষ্টি পানির দিকে যখন তাকালেন তখন পানির মধ্যে ফেনা উঠে গেল ফেনার থেকে মারির সৃষ্টি হলো আর এই মাটি সর্বপ্রথম মক্কা নগরীর থেকে শুরু হবে আল্লাহ নগরীর থেকে আসতে করে তাম পৃথিবী এইভাবে মাটি মরার শুরু হলো মক্কা নগরী হলো পৃথিবীর নাভি তাম বিশ্বের মধ্যস্থল হলো মক্কা নগরী এই মক্কা নগরীতে আল্লাহ রাব্বুল আহমিন সর্বপ্রথম শরীফ যেই গড়ের দিকে তাকালে একশো বিশটা রহমত নাজিল হয় এবং যেই গড়ের তফ করলে আল্লাহ আব্বুল আলমিন তার জীবনের সমস্ত গলা এমন ভাবে করে দেন যে তার মার গর্বের থেকে এই মাত্র জন্ম হয়েছে এই ঘর আল্লাহ আমি আদমারিক ইসালাতামকে পৃথিবীতে পাঠানোর আর দুই হাজার বছর আগে নির্মাণ করেন্লাহ আদমারিক ইসালাতামকে পৃথিবীতে প্রেরণ করা। আর দুই দুই হাজার বছর আগে ফেরস্তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন এই ঘর নির্মাণ করে এই জায়গার দাম বাড়ায়া দিলেন যে এই মক্কা নগরীতে খানায় কাবার কাছে এক রাখাত নামাজ আদায় করলে পৃথিবীর অন্য জায়গা এক লক্ষ রাখাত নামাজ আদায় করার সমান স্বভাব প্রতি এলাকাতে দান করা হয় এই মক্কা নগরীতে আল্লাহ রাব্বুল আলমিন সর্বপ্রথম যে ঘর নির্মাণ করলেন বাইতুল্লাহ শরীফ শুধু তাই না এই মাক্কা নগরীতে প্রত্যন্ত আল্লাহ ঘর নির্মাণ করলেন আবার এই মক্কা নগরীতে মহান আল্লাহ রাব্বুল আলমিনের কোরআন শরীফ নাজিল হয়েছে শুধু তাই না আবার এই মাক্কা নগরীতে বিশ্ব নবী সর্বশ্রেষ্ঠ নবী আফির নবী সাইগিদুল মোরসালিন রহমাতুল আলমিন কে আল্লাহ রাব্বুল আলমিন তামান দুনিয়ার হেদায়তের উদ্দেশ্যে মক্কা রোগীতে প্রেরণ করেছেন সুতরাং দেখেন কতগুলো জিনিস মক্কা নগরীতে একত্রিত হল এক তো এখানে আল্লাহর শ্রেষ্ঠ ঘর সবচেয়ে ফজিলতের ঘর মক্কা নগরীতে আবার এখানে কোরআন নাজিল হওয়ার এই জমিনের দাম আরো বাড়ছে না কমছে আরো যখন বাড়ছে না কমছে এই মক্কা নগরীতে আবার বিশ্ববাবী সৈদুল মরসালিনিয়া মোহাম্মদ রসল্লাহ সাল্ল্লাহ্লামকে মক্কা নগরীতে নাজিল করা প্রেরণ করা এই নগরীর এই এলাকার মর্যাদা বৃদ্ধি পাইল না কমল আরো আমার আরো বেড়ে গেল দেখেন গোটা মানব জাতির যেই কারণে ইজ্জত হল তিনটি কারণ আছে মানব জাতির শ্রেষ্ঠত্বের আল্লাহাম কেন মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করলেন তিনটি কারণ এই তিনটির মধ্যে দুইটি পাওয়া যায় মক্কা নগরীতে এক নম্বর হল মানুষকে শ্রেষ্ঠত্ব দেওয়ার এক নম্বর কারণ হল অমানুষ সমস্ত মাকলুকের মধ্যে মানুষকে কেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব দান করলেন এক নম্বর কারণ হল কোরআন শরীফ মানুষকে দেওয়া হয়েছে এই কোরআনের মতো শ্রেষ্ঠ গ্রন্থ আর কোন মাকলুককে আল্লাহ দেননি যে রেকর্ণ ঠিক না ঠিক না আরো ঠিক না দুই নম্বর যে শ্রেষ্ঠত্বের কারণ মানুষকে আসছে মন মকল কাজ কেন ঘোষণা দেওয়া হল এর দুই নম্বর কারণটা হল মোহাম্মদ রসুল্লাহ গোষ্ঠীর মধ্য থেকে আল্লাহ করেছেন তার সবচেয়ে বড় বন্ধু যার খাতির বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করা হলো সেই নবী যেহেতু মানুষের মধ্য থেকে আল্লাহ নির্বাচিত করেছেন এজন্য এ জন্য আল্লাহ মানুষের মর্যাদা সম্মান বেশি দিয়েছেন যেরকম থেকে সেই মোহাম্মদ রসুল উল্লাহ আবির্ভাবের জন্মস্থান হলো মক্কা নগরী এবং কুরান শরীফ হয়েছেন মাক্কা নগরীতে যেরকম ঠিক না আরো যেরকম ঠিক না তিন নম্বর হল যেই গড়ের দিকে আমরা রূপ করে সারা বিশ্বের মানব গোষ্ঠী নামাজ আদায় করে সেই গড়টা তো ঢাকার ঢাকাতে নাকি লন্ডন আমেরিকা যেরকম কোন জায়গায় আরো যেরকম কোন জায়গা মক্কায় মুা আল্লাহ আকবর এই মাতকা ছিল বা এখানে না কোনো পানি আছে না কোনো বসবাসের কোনো উপযোগী জায়গা সেখানে উর্বরতা নাই পাথর আর পাথর সারা আর কিচ্ছু নাই শুধু পাথরের পাহাড় বড় বড় পাহাড় যাও দেখা যায় আমাদের দেশের মতো পাহাড় না শুধু পাথর আর পাথর আল্লাহ আকবাদ উঠতে উঠতে অনেক সময় প্রান্তে এসে যায় কিভাবে যে হুদুর সাল্লিশাল্লাম এই পাহাড়গুলো ডিঙ্গে কালিমার দাওয়াত দিয়েছেন পাহাড় আর পাহাড় সমস্ত পাহাড়ের মাঝখানে যেখানে শুধু কানকর আর কাঙ্কর উর্বরতা বলতে মাটিতে মোড় নাই কিন্তু এমন একটা অনুর্ভর জায়গা এমন একটি মানে পানির কোনো সুবিধা নেই যেখানে বসবাস করার উপযোগী হয় সেই জায়গাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেই খেলায় কাবা বা চল্লার কারণে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মোহাম্মদুর রসল্লাহ সাল্ল্লাহামিন আবির্ভাবের জায়গা হিসাবে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন এই কোরআন নাজিল করার কারণে জনকণ্টি খেলা আরো খেলা আল্লাহ হাবিব বলেন তিনটি কারণে আবকে ভালোবাসবে একটি হল হে দুনিয়ার মানুষেরা তোমরা তিনটি কারণে এই মক্কা মক্কার মানুষ আরব দেশকে তোমরা ভালোবাসবা যদি জোরে বলেন কয়টি কারণ জোরে এক নম্বর আমি মোহাম্মদ রসুল সল্ল্লাহলে চল্লাম আরবি যেরকম টিকেনা আল্লাহ আল্লাহর কালামের বাসা কোরআনের বাসা আরবি যেরকম কোন বাসা আল্লাহ আব্বুল আমি নিজে বলেন তার পবিত্র কোরআনশি উল্লেখ করে দিয়েছেন বিলিস আরবি আল্লাহর বাসা শুধু আরবি নয় আল্লাহ রাব্বুল আলমিনের তো সব বাসাই আল্লাহর সরে কন শিখে না কিন্তু কোরআন শরীফের বাসা হলো আরবি আল্লাহ আর উল্লেখ করেছেন ইল্লা আল্লাহ রাব্বুল আলম বলেন নিশ্চয় আমি কোরআন আরবি বাসায় নাজিল করেছি আর আমার কোরআনের বাসা হলো আরবি আর আল্লাহ রসুল আর কারণ বলেন যান্নচিরি ভিতরে সকলের বাসা হবে আরবি ওরকম কোন ভাষা আরো তোরকম কোন ভাষা আমরা আসল একটু ইতিহাসটা লম্বা হবে আপনাদের অসুবিধা হবে নাকি আরো যেন কোনো অসুবিধা হবে এমন একটি জায়গার দাম কেন এত বেশি হয়ে গেল যে এই জায়গার মধ্যে বসবাস করার কোনো উপযোগিতা নাই যে এই দেশের মধ্যে পানি পাওয়া যায় না যে দেশে কোন ফসল হয় না এমন একটি জায়গার দাম বেড়ে গেল আল্লাহর কোরআন শরীফের কারণে বা এতুল্লাহ শরীফের কারণে এবং মোহাম্মদুল রসল্লাহ সাল্লাহ সাল্লামের কারণে এই তিন জিনিসের সাথে আমাদেরও যদি সম্পর্ক হয় তাহলে বলুন আমাদের যদি কেউ বলে তাহলে তার জন্য তো বা হলো তো করতে হয় দশ বার বলতে হবে মোদিনাতুল মুনাফ্বারা মোদিনাতুর রসুল মোদিনাতুর রসুল মদিনাতুর রসুল তাহলে তার কাড়া হবে মদিনার বিড়ালেরও দাম বেড়ে গেছে মদিনার দয়েরও দাম বেড়ে গেছে ঠিক না এক আমাদের দেশের এক বুঝু মদিনার বিড়াল বলছিলেন বড় বি সঙ্গে সঙ্গে বিড়ালের পা ধরে বললেন বিড়াল রে অন্যায় করে ফেলেছি তুই মদিনা তুল মুনাফরার বিড়ালেন বিড়াল তুই নবীর দেশের বিরাল তোর দাম আমার চেয়ে বেশি আমি বল করেছি আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও জিন্দিগিতে কোন দিন মদিনার বিড়ালকে আর বিরাতব বলব না ভার মদিনাত হ্যাঁ লুক দই খেয়ে বললেন মদিনার দই বড় টক এতটুকু বলার পরে স্বপ্নে দেখেন আল্লাহ নবী বলেন মদিনার দই যদি টক হয়ে থাকে যে দেশের দই মিটি মিষ্টি ওই দেশে চলে যাও তোমার মতো লোকের জায়গা আমার মদিনাতুল মোলাফাড়া না মদিনাতুল মোনাফ ভরার দাম বেড়ে গেছে মক্কাতুল মুমা আল্লাহ মক্কাতুল উল্লেখ করা হয়েছে কিন্তু সম্মানিত স্থান হয়ে গেল দুটির পাখি হোক আল্লাহ কোনো উপর দিয়ে উড়াল দিয়ে যায় না কবুতর দূর থেকে যদি আসি দূর থেকে যেন একে আরেকটা বা একটা কবুতর আরেকটা কবুতরকে ডেকে বলে আর সামনে সামনে দেখা যায় না দুইটা দুই দিকে বাঘ হয়ে যান মোদিনা তুমি মনে করা দেখবেন দুইটা কুকুরের দরটা লাগে না কুকুরের সামনে যদি আপনি রুটি দেন তাহলে যেই কুকুরের সামনে রুটিটা পড়বে সেই কুকুরে আর একটা পুকুরও তো আসে না যেই বিড়ালের সামনে আপনি রুটি দিবেন সেই বিড়ালটা আসবে আর একটা না দুইটা যদি দুই দিক থেকে আসে হয়ে যায় মাথা দুই মাঝখান দু কাইয়া থেকে হয়ে বলতে থাকে তুই কিন্তু শব্দ করিস না আমিও করবো না কারণ এটা সাধারণ দেশ না এটা মদিনাত কন্যা বিস্তারিত আলোচনার সামনে হবে আল্লাহ রাব্বুল আলমিন জয় তৌফিকদের সামনে বললো মদিনাতুল মোলাব্বারা লোকেরা যাওয়ার পরই আওয়াজ অটোমেটিক নিচু হয়ে যায় জুড়ে কেউ শব্দ করে না মদিনাতুল মুনাবারা এত সম্মান হয়ে গেল আল্লাহ মক্কাতুল মুকার এত সম্মান হলো আল্লাহ সর্বপ্রথম খানায় কাবাকে নির্মাণ করেছেন কেন নির্মাণ করলেন এবং রসুলকে মক্কা মদিনায় কেন মক্কায় কেন প্রেরণ করলেন এদের বিস্তারিত আলোচনা যুদ্ধ সুযোগ পাই সামনে করব। আগে আসুন মক্কাতুল মুকাবামার মধ্যে আল্লাহর ঘর খানায় কাবা কেন নির্মাণ করলেন এই মক্কাতুল মুকার মধ্যে কেন দিলেন আল্লাহর ঘর আত্মালের কিছুকে সৃষ্টি করার সময় ফেরস্ত দীরকে আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞারা করেছিলেন ইন্নি পৃথিবীতে আমি রক্তভাত করবে খোনা খনি করবে ফাসাদ করবেসবি পড়ার জন্য যদি হয়ে থাকে আমরা থসবি পড়ি আমরা আপনার শুক্রিয়া আদায় করি আমরা সুহানাল্লাহ পড়ি আপনার পবিত্রতা বয়ান করি তাহলে আবার মানুষের দরকারটা আল্লাহ রা পুলারামিন তাদের জবাবে বললেন ইনি আল্লা আমি যা জানি তোমরা তা জানো না রাস্তায় তখন বুঝতে পারলো যে আল্লাহর সিদ্ধান্ত হল যে মানুষ সৃষ্টি করবে বরাবরের সপ্তমের উপরে এক মসজিদ আছে যেই মসজিদের নাম বায়তুল মামুর জোরেকন কি আরো জোরেকন কি সেই বাই তুল মামুরকে এমন এক আল্লাহ যে করে সত্তর হাজার ফেরাস্তা প্রতিদিন তফ করে প্রথম দিন যারা তফ করেছে কামতে আগে দ্বিতীয়বার তফ করার সুযোগ পাবে না আরো যেরকম ওই গরকে তো আপ করে বললো প্রভু তোমার গর বাই তুল তো আপ করে তোমার দরবারে আমরা বলতে চাই আল্লাহ তোমার চূড়ান্ত সিদ্ধান্ত হল আদমকে সৃষ্টি করা আমরা কেন বললাম আদমকে সৃষ্টি করলে রক্তভাত করবে কোন আল্লাহ মিহির বাণি করে আমাদের মাফ করে দাও যে এই কথা বললেন আল্লাহ তোমাদের তো এরা অহরাধ হয় নাই এরা তোমাদের কোনো অন্যায় হয় নাই ওরেশ তারা এরপর বাই তুল মামূর্খে তো করে আমার কাছে উসিলা হিসাবে পেশ করেছে তাহলে যা আদমকে পৃথিবীতে পাঠানোর আগে আগে আমি আল্লাহ হুকুম দিলাম এমন একটি ঘর সেখানে নির্মাণ করে দাও বা তোর মামোর নিচে যেই ঘরে একবার তো করতে পারলে আমি ঘোষণা দিলাম ওই লোকের জীবনের সমস্ত গুণা করে দেব এই বাড়ি শরীফ তখন নির্মাণ করা হোক এই শরীফ নির্মাণ করার পরেই আদমারিক সালাম দেখেন বর্তমান নাম হল শ্রীলঙ্কা আগে এটার নাম ছিল শরণ দ্বীপ কি নাম সেই সরণ দ্বীপ ফালানোর আর হাওয়া ফেলে দিলেন যে এই জায়গার নাম হল জিদ্ আসলে জায়গাটা হল জাদা জাদ বলে দাদিও বলা যায় আবার মাও বলা যায় যাদ শব্দটা আর বলা হয় দাদির মুস্তারাকির ব্যবহার হয় আবার মার বেলায়ও ব্যবহার হয় হাওয়া আলেখা সালাম এমন একজন মহিলা যিনাকে মাও বলা যায় আবার দাদিও আরো কম আদমা হাওয়া আলেখা সালাম আমাদের সকলের কি চিৎকার দিয়ে বলুন কি মা তো হাওয়া ছিলাম যদি আমাদের সকলের মা হয় তো আমাদের সেলের কি হবে কর না কি আবার আমাদের আব্বা কি হয় মা তো আমাদের আব্বা যদি মা হয় আমাদের কি হয় তাহলে একদিকে দুদিক থেকে আপনি মানে হিসাব করেন আমার আব্বার থেকে হিসাব করেন আমার বেলা দাদি হয় আবার আমার সন্তানের বেলা হিসাব করেন তাহলে দেখা যায় আমার সন্তানের আমার মা হয় যেরকম দেখে ঠিক না তাহলে এই অবস্থায় হাওয়া আলেক ইসলাম এমন একজন মহিলা যিনি দাদিও হন আবার একদিকে মা হন আমার ঘর সেখানে আছে তোমার সেখানে গেলে অবশ্যই তোমাদের দোয়া আমি আল্লাহ বলে কবল হবে যেরকম ঠিক না ঠিক না আরো যেরকম ঠিক শ্রীলঙ্কা থেকে ওই বাইবের দিকে আর পথে ঘুরতেছে আর হাওয়া সালাম তিনি যাচ্ছেন তিনিও যাচ্ছেন সেখানে এই অনুযায়ী আলাপাতের মাঠ আছে জোরেকর আসিনি গেলায় সেখানে একটি পাহাড় আছে জবরের রহমদ জোরেকন আসিনি আর তোমার লিখেছিলাম এবং হাওয়া আলাই ছিলাম দুজন যেই মাঠে গিয়া দেখা হয়ে গেল এই মাঠটার নাম আজও দুনিয়ার মানুষ ওই মাপ কানগরিতে গেলে একত্রিত হয় তার নাম হল আর ভাতের মাঠ যেরকম কিসের মাঠ আর ভাত অর্থ হইল সাক্ষাৎ যেরকম কি আরো যেরকম কি এই দুজনের গিয়ে এই মাঠে সাক্ষাৎ হয়ে গেল এবং দুজনের দোয়া যখন কানতে লাগলেন আর মাঠে গিয়া তোমার গিয়ে সালাম বলেন প্রভু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমাদের দোয়া তুমি করে কবুল করে না যখন নাকি বললেন মোহাম্মদুর রসুল্লাহ রসিলা দোয়া কবুল করে না আল্লাহ ডাক এই নাম তুমি কোথেকে বেড়ে কে তোমাকে শিক্ষা দিল আর তোমার ডাক প্রভু আমার ভিতরে হুদার পরে প্রাণ যখন দেখি তোমার আলসের পায়ের মধ্যে লেখা আছে আমার এই লাহা ইহার পরে মোহাম্মদুর রসুল্লাহ যে দেয়ার লেখা দেখলাম এতে বুঝতে পারলাম এই নবী তোমার প্রিয় নবী হবে আয় আল্লাহ ওই নামের ওসিলায় জলে পেশ করলাম আল্লাহটা আপনার হাত বড় তোমার দরখাস্ত আমি আল্লাহ এই মুহূর্তে কবুল করে নিলাম এই জন্য ইব্রাহিম আলীক ইস্লাতামকে আল্লাহ নির্দেশ দিলেন তোমার এক বছরের বাচ্চা সহ নির্বাসন দাও এমন জায়গায় আরো লোকের আছে না নাই ইব্রাহিম আলী এক বছরের সন্তান ইসমাইল আলীক ইসলামকে ওই জায়গায় নির্বাসন দেওয়ার জন্য কেন নির্দেশ দিলেন আল্লাহর উদ্দেশ্য হল বিশ্বের মানব দুষ্টির কল্যাণের জন্য আল্লাহ আব্বুল তার পবিত্র করে উল্লেখ করেছেন আল্লাহ আব্বুল মোমিন চালান তার অন্তরে আল্লাহর মোহাবতই বেশি তারা প্রয়োজন বলে সকল কিছু ছাড়তে পারে কিন্তু আল্লাহ এবং তার শুরুকে কখনো ছাড়তে পারে না নাটক লক্ষ্য করে দেখুন তদন্ত হুসেইন যদি আল্লাহ ভালোকে তত আলী কুলমি আদর করতেছে সুমু দেয় সুমু বুঝেন তো আপনাদের দেশে বাসায় হুঙ্গা ঠিক না হুসেন্লাহ কেন্লাহবাসি তোকে মহাব্বত করে চুমু দিলাম হ্যাঁ আব্বাক শুধু কে আমাকে ভালোবাসেন আমার ভাই হাসান আপনি ভালোবাসেন না হ্যাঁ আপনি কি আমার পাকে ভালোবাসেন না আপনি কি আল্লাহর নবীকে ভালোবাসেন না হ্যাঁ বাসি আপনি কি আল্লাহকে ভালোবাসেন না হ্যাঁ বাসি সবেন হ্যাঁ বলুন এখনই পরীক্ষা হা যাবে এই মুহূর্তে তুমি আল্লাহ প্রতিষ্ঠার জন্য না যে আপনাকে যুদ্ধের বাজারে যাওয়ার জন্য ডাকু আমার আমার ভাইয়া আমার মার ভালোবাসায় মোহাম্বতে আপনি কি ঘরে থাকবেন না দেখিনি ছোট্টু বাচ্চার প্রশ্ন চুট্টু বাচ্চা কি প্রশ্ন করে দেখছেন চারা লাল হয়ে গিয়েছে সবগুলো বড় হয়ে গেছে তোর মা পাতাকে ভালোবাসি রাখ কিন্তু রাত আল্লাহ এবং তার রসুলকে তোদের কেন তাম পৃথিবীর চাইতে কি আমার প্রাণের চাইতে কোটি গুণ বেশি ভালোবাসি যারা কালো ঠিক খেলা আরো যারা কারণ ঠিক খেলা করে দেখুন বলবো তুই বলো না অসুবিধা হবে দুদল এত ভালোবাসা স্ত্রী ডেকে ডেকে বলে আপনি তো আমাকে অনেক ভালোবাসেন হা একটা ওয়াদা করেন না কি আদা দিন না আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল আপনি আর কোনদিন বিয়ে করবেন না সুভান স্ত্রী কিন্তু কথা সহ্য করতে পারেন তার স্বামী আরেকটা বিয়া করবো সুভান কেমন নজরে কম ঠিক আছে তো জীবিত থাকা অবস্থা তো করবি না আমার কালের পর তুমি বিয়ে করো আমার আত্মা অসন্তুষ্ট চিন্তা করেন স্বামীর প্রতি তার কত বড় দাবি আমার আগে পৃথিবী থেকে তুমি হয়ে গেলে আমি আর জীবনে কোনো আলাদা ডাক স্বামীহী আমি ও দিলাম আমার আগে যদি তুমি মারা যাও আমি আর জীবনে কোনো পুরুষ গ্রহণ করব না যাতে করে কাম কঠিন মা জানে স্বামী দুসাথে আল্লাহ তুই জানাতে প্রবেশ করতে পারি চিন্তা করেন কত বড় আমাদের দেশের মহিলা ভৌ যদি বের মনে মনে দোয়া করে আল্লাহ ঠান্ডা করে মরতো আমাদের আখলাখ ভালো নতো যেরকম না আরো যেরকম ঠিক না চিন্তা করেন কি করি বল তার দাবি আবু সালমাটা তোমার এই প্রস্তাব আমি গ্রহণ করি যাই বরং আমি স্বামী করি রাখ আল্লাহ করি আমি যদি আগে মারা যাই আমার আদরের স্ত্রী সালমা যেন কষ্ট না পায় আমার চাইতে উত্তম কোন পুরুষকে আমার স্ত্রীর জন্য স্বামী বানাইয়া দিও স্বামীর দোয়া যেই দেশের অচল নাই এই দেশে আর আমরা থাকবো না প্রতিমধ্যে আবু সালমান গোষ্ঠীর লোকের লাগিয়া বলে আবু সালমান তুমি মদিনায় যাও কোন আপত্তি নাই কিন্তু এই শিশু বাচ্চা নিয়ে মদিনা চলে যাবে বাচ্চার প্রতি বড় ভালোবাসা মহাব্বত এই সন্তানের ভালোবাসায় সে মদিরায় যাবে না এই হলো তাদের উদ্দেশ্য সন্তান নিয়ে গেল তার চোষ্ঠীর লোকেরা গিয়ে রেখে বলে আবু তুমি মদিনায় যাও কোনো আপত্তি নাই কিন্তু আমাদের একটি মেয়ে নি তুমি মোদিনা তোর মনে যেই যাবে স্ত্রী ছেড়ে দিয়ে তিনি মোদিরায় যাবেনা স্ত্রী যখন নিয়ে যায় সন্তান যখন নিয়ে যায় তখন তিনি ডাক দেয় বলে হ্যাঁ আমার গোষ্ঠীর তুমি আমার চোখ আমার সন্তান নিয়ে গেল আমি আর মদিরাচুর মোলা শ্বশুর গোষ্ঠীর স্ত্রী ভালোবাসি কিন্তু তার চাইতে কটি গুণ আল্লাহর হাবিব আল্লাহ এবং তার নবীকে আমরা ভালোবাসি যদি মদিরাচুর মুনাফ করা ইমান কে একটা নজর দেখতে পারি তাহলে যেন রাখো মনে যত ব্যথা আছে সমস্ত ব্যথা মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে আবু সালমান রবি মদিরাতুল আবাহি রহমাতুল্ল আপনার চেহারা সব দুঃখ আমি ভুলে গেছি রসুল তখন তার এই করুণ কাহিনী শুনে চোখের পানি চলে দিয়া কাঁদলে আল্লাহ রব আলমিন সঙ্গে সঙ্গে পবিত্র কোরআন শরীফের আয়াত করে দিয়েছে আল্লাহর সন্তুষ্টি তালাশ করে ঠিক না আরো যেরকম ঠিক তার বাস্তব নদীর এখনো আসিল আছে এরিয়া গিয়ে দেখবেন খালি জায়গা আমি জিজ্ঞাসা করলাম এই খালি জায়গা বাউন্ডারি কেন কোন ঘর নাই লুকেরা বললো এই জায়গা হলো বিন লাদসামা বিন তার জায়গা বাজাব করে নেওয়া হয়েছে নজরে কন্যা সুহান আল্লাহ জাগালিয়েছে তার ব্যাংকের তোমার একটা টাকা বাজাত করা হয়েছে সে পুত্র দেখে দিয়ে আফগানিস্তানের বড় জঙ্গলে ঘুরে বেড়ায় আর হাসি মুখে কথা বলে লোকেরা বলে সমস্ত সম্পদ হারাইয়া জঙ্গলের ভিতরে থাকেন তারপরে হেসে হেসে কথা বলেন তখন তিনি ডাকতে বলেন সমস্ত সম্পত্তি কেন আমার নিজের প্রাণ যদি আল্লাহ রাস্তায় উৎসর্গ করতে হয় আমি হাসি মুখে তা করতে হাজার বার রাজিয়া ব্রিজের ভর্তিকে তকবি দেয় নাকি স্টেজের লোক যখন মুখ দা হয়ে যায় তখন বাহিরের লোক হয়ে যিনি মাঝরে কন্টিক কেউ যখন দেয় না তখন তো একজন হবে যা কন্টিক খা আরো যা কান্তিক খেলা এই দেশে সারা বিশ্বের মধ্যে ঈশ্বরের পতাকা ধ্বংস অনিবার্য রসুল সব দিয়ে নির্দেশ দিয়েছে কিভাবে মোটা দেহ যদি স্বাস্থ্য খুব ভালো হয় এই লোকটা নরম হইতে গেলে ক্যান্সার অনলাগে যেরকম ঠিক আছে আরো যেরকম টিকখেনা আমেরিকা ধ্বংস হওয়ার জন্য বুস নামের লোকটা পাগল হয়ে গেছে আরো খেলা পাগল না হলে বিশ্ব জনমতির বিরুদ্ধে তার দেশে লক্ষ লক্ষ লোক বিরুদ্ধে মিছিল দিচ্ছে গণতান্ত্রিক খেলা আরো জনকান্ত্রিক খেনা সারা বিশ্বের কোটি কোটি মানুষের প্রতিবাদের জাতি জাতিসংঘের জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে এবং কয়েকটা বেতু শক্তি সেই দেশগুলোর কথা অমান্য করে ইরাকে হামলা করার এই দৃষ্টটা দেখানোর মূল কারণ হলো পথরের ঘন্টা আল্লাহর কদ্রুতি দেরিতে লেখা হয়ে গেছে জেরকানটি কি ঠিক না হামলা হয়েছে আছে কোন মাসে কোন মাসে আরো জোরে খান মহরমের মাসে দশ তারিখে যদিও হুসাইন শহীদ হয়েছেন কিন্তু এই বিনিময় কামত পর্যন্ত এবং বাহিনীর মরণ হয়েছিল ঠিক না আরো যেরকান্তিক খেনা আজ পর্যন্ত শুধু পর্যন্ত এজিদের নাম লোকেরা ঘিরা করে স্মরণ করবে ধুরাকান্তিক খেনাভাবে যেই জমিনে শুই আছেন যেই জমিনে শুয়ে আছেন হজরত যেমাম আবু হানিফা যে আব্দুলি যে জমিনে শুয়ে আছেন লক্ষ লক্ষ আল্লাহ সেই জমিনের সাথে দৃষ্টতা দেখান অনুসারে সেই দিন বিশেষ করে নয় হোয়াইট হাউজ হবে বাংলা। ভাই আমার এদিকে যে পরিণাম হয়েছিল বুসেরও পরিণাম একই পরিণাম হবে ঘুমাই গেছেন নাকি আরো তো রেখা লম্রদের মতো মহাশক্তিকে যদি আল্লাহ ল্যাংলা মশা দিয়ে সচম করাতে পারেন নজরে কন্যা ফেরাউনের মতো ক্ষমতা দরকে ফানি তো সুবাইয়া যদি মারতে পারেন আব্রাহার মতো বিশাল অস্থি বাহিনী নিয়ে আসছিলেন তাকে যদি নিষ্পে দর আবু জাইলকে চোদ্দ বছরের বাচ্চা মাদের তারবারের আঘাতে যদি ধরাশাই করতে পারেন তাহলে উসমাবিল মোল্লা উমর সহ সাদদাম সহ বুশকে করার জন্য তো শক্তি অনেক বড় কান্তিখিয়া ঠিক না যে আল্লাহ করেছিলেন সেই আল্লাহ এখনো আছে তো আর কি আছে দেখতেছিনিস মাঝরে কোন দেখতেছে তো আল্লাহ বন্দার সব গুণা সহ্য করেন কিন্তু জুলুম সহ্য করেন না জোরে কান্তি খেয়া ঠিক না এই জন্য মাঝে মাঝে আমি একটা কথা বলি ফেলি সত্য কথাটা বললে কোন অসুবিধা যে ক্ষমতা মতো কোনো ক্ষমতা ছিল না যদি শৈকুল আদিজের মতো এমন বড় আলম বুড়া লোকের প্রতি জুলুন না করতো মোটামুটি দেশও খারাপ চালাইছিল নাউল বাইল ও হন্তিকা বালা আছে ঠিক বাস বাড়া অহনের মতো বাড়ছিল না একটু কমে আছে কিন্তু দেশের খেলা ইরাকের কি এখন কোন দোষ আছে কোন দোষ আছে আগে দুষ করলে ওখান কি বর্তমানে কোন দোষ আছে তাদের উপরে যে হামলা এটা জুলম কিনা জোরে দিনা ফজর পর্যন্ত গেল সেটা আমরা তো এমনি না বলি হৃদয়াতে নজর এখন ঠিক নেই গান গা কিন্তু বাস্তবে ঠিক না ঠিক নাই আমরা অনেক সময় গাছ গাছ কিন্তু সাধারণ লোকের ধরে ফেলে সাধারণ লোকের অনেক সময় ধরে ফেলে আর কত করবে আমার এলাকা বলবো না কি একটা আমার এলাকার এক লোক টান দিচ্ছে সবটা মনও থাকে না কোন আছে না নাই দিবা নিশি মনে আর দি না যন্ত্রণা হাইরে যাইতাম আল্লাহ যখন আসি না নাই আরো যখন আসেন না নাই এমনি আমাদের এলাকার এক লোক সাধারণ লোক গেছে টফারি আর কত করবেন মুভিশ করবেন আপনাকেও চিনি আপনার জায়গা আছে। আপনার বিশের জায়গা আছে এক এক জায়গার দাম তিন লাখ টাকা এক জায়গা বেঁচলে মক্কা মদিনা দুইবার আসা দেওয়া যাবে মাঝে এখন না আরো ওরকম ঠিকা আসলে তো যাইবেন না আমরা হাত দুটা থালা দিবা নিষি মন্দ্র আর দিওলা যন্ত্র হাইরে দল বাপরি বাপ বন্ধুরা অনি যাবি দলে দুদি দনি যাইতাম আখি মজা লাগে আমার কাছে মজা লাগে কিনা জানি না আমার কাছে খুব মজা লাগে ঠিক না যেরকম ঠিক না তুমি ছেলে যাও না কেন আবার ক বলবা আরেকটা সুদয়াল্লাফে আছে কাবা গান গান হাজার এখন টিক্ষে না মজা লাগানি হলে উদ্দেশ্য আসল আসল কিচ্ছু না কোন দিন ঠিক আছে আল্লাহ আবাদ আসুন আমরা তো আসলে বাস্তবে নাই যখন ঠিক না আরো যা কন ঠিক খেলা বাস্তবে হলো তারা যারা সব কিছু ছেড়ে দিয়েছে কিন্তু আল্লাহ মন্তর রসুলকে সাথে খেয়া ঠিক না আবুল চার দিকে দেখাইয়া চোখের পানি ছেড়ে দিয়া আর কর আল্লাহিগো তো সম্বোধ হারাইয়া সন্তান হারাইয়া আদরের স্ত্রী হারাইয়া আপনার চার অমর দুর্দিকে তাকাইয়া আমি আবু সালমা সব দুঃখ বলে গেছি আবু সালমার স্ত্রী বাড়িতে কান্দে শ্বশুর বাড়িতে জেনে গেছে এখানে কান্দে প্রতিদিন মানুষ ঘুমাইলে একা একা ওই জায়গায় এসে যে জায়গায় স্বামী হারিয়েছে সন্তান হারাইছে এই জায়গায় এসে আল্লাহ আমি রাস্তা না এ টুক চিতে তোমার কাছে এই জমিন সাক্ষী রাখলাম তোমার দিনের জন্য তোমার ইশ্রা জন্যে তোমার নবীর জন্যে আমি আমার সন্তান হারাইছি আমি আমার পানের স্বামী হারালামতের কঠিন ময়দানে এই জমিন জন্য আমার পক্ষে সাক্ষী দেয় কঙ্কাল সন্তান ও মা বাবা হারাইয়া কান্দে আবু সালমারা বলে আবু সালমার গোষ্ঠীর লোকেরা বলে এই ছেলেটা কানতে কানতে মারাই যাবে কঙ্কালের মতো হয়ে গেছে এক তার মার কাছে পৌঁছে দাও উমে সালমা সন্তান পেয়ে গেলো এরকম স্বামীর আশা সুদূর মদিনার দিকে রানা শুভ আনন্দ বলবেন না প্রাণের মদি না তুমি চিলে আমার মদি যাওয়ায় তুমি হয়ে গেলে সুলার মদি যেরকম কে এর মদিনা আরো যেরকম কিসের মদিনা মক্কা চিকার মদিনা যাওয়ার দিলেই মানুষের দিল যেমন হাট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হারে সোনার মদিনার দিকে রোয়ানা দিয়েছি যেরকম যেরকম ঠিক খেলা এখন মদিনার দিকে যায় আর একসাথে দুই আনন্দ যেরকম কয় আনন্দ স্বামী ফিরে হওয়ার আনন্দ নদীজির কাছে হাজির হওয়ার আনন্দ আর মনে মনে কত ধারণা আমি আমাকে চিনবে আমি পর্দা দিয়ে রেখেছি আমাকে চিনবে আমি পিছন থেকে আবু সালমার চোখ ধরব কি বলবো বলো কি খেয়ে আবু সালমা করবো রেকমন ঠিক না কি যে পড়বে মনে হয়েছে যে যারা বিদেশ থেকে আসে ওদেরই জিজ্ঞাসা করেন যখন সিলেট বিমানবন্দরে নামে সেপুর আসার আগ পর্যন্ত খালি মোড়া খেলো বৈশা কি যে মোদিন মোনা বলা দিয়ে ডুবতেছে এমনি শোনে মোদিনার ভিতরে প্রবেশ করার পরে শোনে কে যেন এলান করে যায় তোমরা কেনা গো আর গর বসে তাই না তারা তারে বেরো হয়ে আসো আবু সালমার জালাদার নামাজ হবে আবু সালমা কোন আবু সালমা আপনি চিনবেন না বুকা সম্পদ হারাইয়া সন্তান বড় যিনি এসেছিলেন ওই আবু সালমা পৃথিবী থেকে চিরদিনের জন্যে বিদায়ী হয়ে গেছে তাই নাকি আল্লাহ বিশ্বাস করিয়া আমার আবু সালমানা অন্য কোন আবু সালমা হবে আকার যেন মাথায় ব্যঙ্গে পড়েছে কোন আবু সালমা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল এত আর্য আকাঙ্ক্ষা নেই মদিনাজুল মোন্বর হাজির হয়েছিলাম আহারে প্রাণীর স্বামী যদি বিদায় হয় থাকে কোথায় যাব কার কাছে যাব। যাবো মদিনাজে আমার চিনা জানা নাই কোথায় আশ্রয় ভোগ কে আমার আদর করবে আমাকে আশ্রয় দিবে এই আর্য আকাঙ্ক্ষা ধুলির সাত হয়ে গেল এক কদম যা আবার না আমার আবু সালমা বিদায়ী হতে পারে না আমার আবু ল এক কদম দুই কদম যেতে যেতে আবু সালমার লাশের কাছে গিয়ে হাজির হয়ে দেখে ঠিকই তার প্রাণের স্বামী আবু সালমা পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায়ী হয়ে গেছে আবু সালমার ওকে আবু সালমান আমি বিশ্বাস করি না তুমি বিদায় হয়েছো মনে হয় অভিমান করে পড়ে আছো আমাকে দেখে আমার আসার সংবাদ শোনে ওরে আবু সালমান আমি বিশ্বাস করি না তুমি বিদায় হতে পারো না যদি অভিমান করে থাকো একবার তাকাও তুমি তো জানো ইচ্ছা করে আটকা পড়ি নাই আমার গোষ্ঠীর লোকেরা আমাকে জোর করে নিয়ে গিয়েছিল তোমার সন্তান তোমার মাথার কাছে একটি বারের মতো তুমি তাকাইয়া দেখো এই কোন শুরু করে দিয়েছে নবীজি এবং অবস্থিত সাহাবীরা কেউ এই চোখের পানি সামলায় রাখতে পারলো না আল্লাহ শর্মা কহ কাল্লে আবু শর্মা যদি অভিদায়ী হয়ে থাকে আমি মহাম্ম পৃথিবী থেকে বিদায় হয়ে যা আমি নবী বাকি তোদের জিম্মার হয়ে গেলাম দাফনের পরে যখন উম্মে সালমার কাছে গিয়া প্রস্তাব দিলেন উমে সালমা আমি নবী প্রস্তাব দিলাম প্রস্তাব গ্রহণ করে না প্রস্তাব শুধু হাল্লাহ বললেন আর কন্ধা আমি নদী বিভাগের প্রস্তাব দিলাম প্রস্তাব গ্রহণ করে নাও প্রস্তাব করছি হওয়া দাম বাড়ে না কম বলবো কোন ওয়াশ করো সেটার বিষয়ে সব ফ্যাস লেগে বলবো নাকি না অসুবিধা হয়েছে আপনাদের অসুবিধা আমার কোন আপত্তি নাই আমার দাবল সুবিধা অসুবিধা হইতেছে ক্যামতের মাঠে আমার সম্মান বেশি হবে আয়াসা বলেন আমার সম্মান বেশি হবে শুভানন্দ বললেন না ফাতেমা তোমার সম্মান কেমনে বেশি হবে ফাতেমারা দিয়ে আল্লাহ বলেন আমার আব্বা আমার সম্পর্কে বলেছেন ফাতে আমার সম্মান কম না তুমি লক্ষ্য করে দেখো পৃথিবীতে এমন কোন নারী নাই যার চারিত্রিক সার্টিফিকেট আছে একমাত্র আমি সেই মহিলা যার চারিত্রের সার্টিফিকেট দিয়ে যার চরিত্রের সাফাই আয়াত নাজিল হলে কি হবে তার মতের মাঠে আমার সম্মানে বেশি হবে এর কারণ আল্লাহ রসুল বলেন আমার আব্বা বলেছেন ফাতেমা হবে জানাতের সমস্ত মহিলাদের শ্রদ্ধান্নি আল্লাহ বলেন তাহলে তুমি শোনো বস কিন্তু দাঁড়াবে আরো করে কন্যা আঙ্গুল ধরে ধরে স্বামী থাকবে আগে স্ত্রী থাকবে ভিসে আর আমার দুনিয়ার নিয়ম হইল আগে জামাই তাই টে ঢুকে আর ওরকম কোন জায়গায় এখন স্ত্রিক কাপড় চাষ করে পয়সাটা দিয়ে দাও উনি ব্যাপটা নিয়ে সাগর ওরকম ঠিক খেয়ে নে স্বামীর আঙ্গুল ধরে দাঁড়াবে স্বামীর আঙ্গুল ধরে দেবে জানাতির ভিতরে টুকরে তুমি যদিও নদীর করে যাক টুকরা আর আমি যদি অবক্কর সিদ্ধ কিন্তু নবীর স্ত্রী হওয়ার কারণে কামচুরে মাঠে আল্লাহ নবী রাহা আমিন আর স্বামী মোহাম্মদ রসুল্লাহ ামের আঙ্গুল ধরে আসলের মাঠে দাঁড়াবো তুমি আমির আঙ্গুল ধরে তার মাঝে ডুববে আঙ্গুল ধরে ডুববে এখন বলো তো দেখি কামচের মাঠে কার সম্মান বেশি বোঝা যাবে শুভানন্দ বলবেন না আরে আমাদের দেশের নেতা নেত্রীরা আসলে তো আমাদের দেশীয় যে নেতারা আছে এরা যেভাবে হোক ধাক্কা ধাক্কি লেগে দরকার মায়ের লেগে যায় স্টেজের মধ্যে যেরকম ইলিয়াসালী সাহেব আরো বৃষ্টির জন্য নিয়ে আসবে ওরা এসে বলবে ইলিয়াশালী যেরকম ঠিক ঠিক নাই এইভাবে উঠে যাবে গিয়া যেভাবে হোক খালাদা দিয়া কাছাকাছি গিয়া এর কারণ কি কারণটা হল ক্যামেরা দিয়ে যখন ক্যামেরাম্যানরা ছবি তুলবে আর কাল যখন সুখান্তরে তারপরে জনকণ্ঠ মানব জমিনে ইনক্লাবে আসবে তখন দেখা যাবে নেত্রীর সাথে ওনার চেহারাটা দেখা যায় তখন দেশের লোকেরা বলবে আমরা লোক চম না ওই ধর যেরকম ঠিকই আছে পাশে থাকলে তার মর্যাদা বুঝে সম্মান বুঝে এবার বলে গ্যাস হাতে না কামতের মাঠে অসংখ্য গণিত মানুষেরা দেখবে আল্লাহার জাদা তাম পৃথিবী তার খাতিরে সৃষ্টি করা হয়েছে যেই নবীর সুপারিশ তারা কামতের মাঠের বিচার আরম্ভ হবে না সেই নবীর পাশে আমি দাঁড়ানো আর তোমাকে দেখবে আলির পাশে এবার বলো দেখি কার দাম বেশি হবে বলুন মর্যাদা করে এখন রসুল নিজে প্রস্তাব দিলেন আমি তোমাকে প্রস্তাব দিলেন বিদায়ের হজর উমে সালমা বলেন হজুর আপনার প্রস্তাব আমি গ্রহণ করতে পারলাম না তুদরা কেন হজুর আমার স্বামী যে আবু সালমা আল্লাহ আমাকে আদৌ সালমা দিশি আদর করার কারণে গণ আমি অভিমান করে ফেলি এখন নদীর সাথে সোয়াব আমার তো আছে যা সাব আসিল সেটাও নষ্ট হবে যেরকম ঠিক না সব দরকার নাই জোরকন ঠিক না আর বাড়তি সব করানো দরকার না যেটি আছে ওইটি সামনে আমি নবী একদিনও তোমার অভিমানে নারাজ হব না এর কারণ শুধু বিবাহের জন্য আসিলাই এসেছি দায়িত্ব গ্রহণ করার জন্যে দায়িত্ব নেওয়ার জন্য তখন হাত উম্মেদ সালমা বলেন ঠিক আছে এটা তো মানলেন কিন্তু এখনো আমি আপনার প্রস্তাব গ্রহণ করতে পারি না আরেকটা কারণ আছে কারণ কি কারণ দ্বিতীয়বার যখন ভি হয় তো আগের স্বামীর যে আওলাদ আছে সেই কিন্তু দ্বিতীয় স্বামী গ্রহণ করে না ঠিক না হ্যাঁ আমার যে স্বামী আছে আমার যে স্বামী ছিল উম্মেদ সালমা যেরকম কে আরে আবু সালমা যেরকম কে আবু সালমা তার সন্তান আসি না এখন তার সন্তান তার আপনি গ্রহণ করবেন না গ্রহণ করবেন। এখন তার সন্তান সন্তানকে আমি রেখে আল্লাহ যদি আমি আপনার স্ত্রী হয়ে যাই আর কেমন কঠিন মা জানে আবু সালমা মাকে জিজ্ঞাসা করে হ্যাঁ উন্মে সালমা হে উন্মে সালমা হে উন্মে সালমা বলো আমার সন্তান তুমি রেখে রবির হওয়ার জন্য রেখে দিয়ে আপনার স্ত্রী হন এই মর্যাদা লাভ করার আশায় আমি যদি আপনার হয়ে যায় আর এই বাচ্চা যদি রাস্তা রাস্তায় ঘুরে কামতের মাঠে আমুসলমার সামনে আমার কি জবাব হবে আমি তো ওই বলছিলাম যে আমি হেস আবু সালমা আমি জিন্দিগিতে কোনোদিন আসামি গ্রহণ করবো না আমার সেই কথা তো ঠিক রইল না তখন অবস্থা কি হবে আল্লাহ রসুল বলেন ওমে সালমা আমি তো আসলে বিয়ার উদ্দেশ্য না উদ্দেশ্য হলো তোমাদের দায়িত্ব গ্রহণ করা কারণ তোমাদের দায়িত্ব কে গ্রহণ করবে তুমি তো মোদিনে হয়েছো যে আবু সালমা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল আর দিনের জন্যে ইসলামের জন্য আল্লাহ এবং তার রসুলের জন্যে সব কিছু কোরবানি আর তার স্ত্রী আজকে অসহায় হয়ে থাকবে তার সন্তান আজকে রাস্তার। বে তা হতে পারে না অর্থাৎ হে সালমা তুমি আমাকে এতিম সম্পর্কে বোঝাতে হবে না কারণ আমার চাইতে বড় এতিম আল্লাহর জমিনার সালমা আবু সালমার ছেলে সহ সন্তান সহ আমি গ্রহণ করতে চাই। উম্মে চাইমারা তখন বলেন। আপনি যদি আবু সালমার সন্তান গ্রহণ করেন। তাহলে আমিও আপনার প্রস্তাব গ্রহণ করতে কোন আপত্তি নাই পরে উম্মে সালমা তিনি উম্মাতুলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন এখন উম্মে সালমারতীয় বানা উম্মলনী যদ এখন উম্ম এই জন্যে আমি বলতেছিলাম সবগুলো বিসর্জন দিতে পারে যেরকম টিক্ষিণা আরো যেরকমা মনে আছে তো যেরকম মনে আছে নি আপনার মনে না থাকলো আমার মনে থাকবে উসাইন যে প্রস্ত করছিল আমাকে মহাবাদ করেন আমার ভাই হাসানকে মহব্বত করেন আমার মাকে মহব্বত করেন আল্লাহকেও মহব্বত করেন নবীকেও মহব্বত করেন এবার বলেন না যুদ্ধের দাগ যদি আসে আমার আমার ভাইয়া আমার না আর ভালোবাসায় আপনি গড়ে থাকবেননি চারা রং পরিবর্তন হয়ে গেল তিনি তখন ডাক দেওয়া বললো তোমাকে আদর করেছি এই শুধু যে অনেক বড় প্রশ্ন করে ফেলেছ হোসেন রে তোকে মোহব্বত করি তোর মাকে মোহাম্মত করি তোর ভাইয়া হোসেন কে করি কিন্তু জানো না আল্লাহকে কত মহব্বত করি এই মুহূর্তে যদি আল্লাহ দেওয়া হয় তাহলে শুধু তোকে না একটা সাপ দিয়ে জমিনে ফেলে দিয়া আমি যুদ্ধের ময়দানে যা ভাই পড়ে প্রয়োজন যদি হয় আমি আলি হাজারবার শহীদ হইতে আছি। এমন জায়গায় যেই জায়গায় কোন বৃক্ষতরতা কিছু নাই মনে আছেন আপনারা আল্লাহ এই জায়গাটা কেমনে চিনবো জিব্রাহিম চিনাই দিবে জিব্রাহিম ইব্রাহিম ইব্রাহিম আলু কিসালাম হাজারা এবং সন্তানি রওনা হয়ে গেলেন রাবর হল জিব্রাহিম জিব্রাহিম আলী কিছালকে বলেন আর কত দূর আর কতটুকু যাব ওই যে সামনে এই যে প্রান্তর আর কিছু নাই কোন আর কই যাব আরো সামনে যান এইভাবে আনতে আনতে ইব্রাহিম আলী কিছালামকে ওই জায়গাটা দেখাইয়া দিলেন যে এই জায়গার নিচে একটি কুয়া আছে যেই কুয়াটা মোয়ালিক ইসলামের বর্ণার সময় বন্ধ হয়ে গেছে মাটি চাপা পড়ে যে না যাম যখন কি আরো দেখা ও জমজম আর বলে ইসমাহিল আলী খিসুসলামকে রেখে দেওয়ার জন্য নির্দেশ দিলেন এবারিম আলী ইসালুস্লাম তার সন্তান এই জায়গা রাখলেন রাখার পরে আল্লাহ রাবুল আলমিন বলেন এবার তুমি এই জায়গায় থাকতে পারো না তুমি চলে যাও এবার ইসলাতাম সন্তান এক বছরের সন্তান যখন চলে যায় হাজার আলী হাসালাম তিনি ডেকে রেখে বলেন স্বামীজ কোথায় যান এই বড় প্রান্তরে বৃক্ষ তরলা থেকে চলাই কোন গাছ নাই পানি নাই খেজুর আছে আর মাত্র কিছু বাণী আছে এইগুলা শেষ হয়ে গেলে আমাদের উপায় কি হবে কোথায় যান আপনি কেন যান আপনার কাছে না উনি কোন জবাব দেয় না পিছনের দিকে তাকায় না ব্যাখ্যায় তো শিরে মাহাদিবুল কুরানি আল্লাহ মুফতি শরী সব রহমতুল্লাহ লেখেন আলহামদুলিল্লাহ ربنا اغفر لنا وبلنا امف سلا وان لم تغفر لنا وترحمنا للاقولن من الخاسرين <تصفيق> ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار برحمتك يا عزيز يا غفا يا حي يا قيوم يا حي يا قيوم يا رب العالمين يا فاطر السماوات والأرض أو تبلينا في الدنيا والآخرة أو في الدنيا والآخرة أو في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين اللهم اغفر لنا ولوالدينا ولوستادنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات على حياء منهم والأمواب إنك سميع قريب مجيب للدواء رب ارحمهما كما رب صغيرا رب ارحمهما ंगाल मत आलि माम सजा दारि वाला मुरब्बीय नौजुआर वाल भाई देसूम बच्चा नहीं পর্দার আড়ালের মা বন্দিরের সময় তোমার যার হাতখানা পছন্দ মেহরবানি করে ওনার উচিলায় মাফিল কবুল করে আমাদের জীবনের সকল গুণা মাফ করে দাও পুরো জানি না। আজকের এই মোনাজাত কার জন্যে জীবনের শেষ মোনাজাত আল্লাহ আমার এই বয়সের কত যুবক কবরে ক্ষমায় আছে আমার জীবনের কত সাথী পৃথিবী থেকে চির হয়ে গেছে আল্লাহ জয়িরা কোন দিন গেলে আমরাও বিদায় হয়ে যাই হয়তো এমনও হতে পারে আগামী দিন এই সময় আমি কবরের বাসিন্দা হয়ে যাব আল্লাহকে নিয়া কবরে হাজিরা দিব কোনাই কোন মেহের বাড়ি করে ওই দিন আমাদের কবরকে জানের বাগান বানাইয়া দিপুরের আমি দিন মুসিবতের সময় আমাদের তুমি গুণাগার বলে ডাক দিও না বলে দিও না দিন মসিবতের সময় আমাদেরকে হাতে বাই আগুনের বের লাগাই যাও যাও জাহান্নামের আগুনে ফেলে দিও না আল্লাহ জাহান্নামে রাগুন সহ্য করতে পারবো না আল্লাহ আল্লাহের আমাদের ক্ষমা করেছি আল্লাহ যদিও যদি করেছি করেছি তো তুমি আমাদের সৃষ্টি করেছ তোমার দরজার থেকে যদি টানা দাও বল তোমার এই গুণাকার বন্ধু কোথায় যাবে কার কাছে যাবে আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সকল গোলা মা করে দাও আল্লাহ তুমি এত দেখেছি কোনদিন দিন করে করলে। আব্বা ঘরে ঢুকতে দিত না বাড়িতে স্থান দিত না গভীর ডাকতে পিছনের দরজায় গিয়ে ডাক দিলে দেখতাম মা দরজা করে তুই সামনে বাড়ায় ডেকে বলতো আয় বাবা আমি এখনো তোর জন্য ঘুমাই না আমি তোর গর্বতারণী মা সব তোকে বলে গেল আমি মা তোকে বলে দিতে পারি না আল্লাহ মার যদি এত দয়া হয় এত মায়া হয় তোমার দয়া মাত্র মার অন্তরে দিয়েছি তুমি তো তোমার দয়ার কোন সীমা নাই আয় আল্লাহ আমরা গোলাগার তোমার রহমতের দরজায় হাজিরা দিলাম আমাদেরকে টান দিয়ে তোমার রহমতি কদরচি বর কদি খুলে উঠাইয়া ঘোষণা দাও যারে গন্ধা যা তোদের জীবনের আল্লাহ করে দাও আল্লাহ তুমি মহিলা চিকিৎসাধীন আছে দোয়া আল্লাহ সেবা করে দাও আর যারা দোয়া আল্লাহ তুমি একমাত্র সেবা দেনে বলাম তোমার রুগও তোমার আয় আল্লাহ তোমার তোর ভিক্ষা চাই যত বেমারে আছে সকলকে তুমি সেবা করে দাও আল্লাহ অবাক গ্রস্তার করে দাও মুসিবত আল্লাহ সকলকে তোমার এবং তোমার নবীর আশেখ বানায় আমি আল্লাহ তেদিন রহমতুল্লাহ সমাজ কল্যাণ সংস্থাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ এদের প্রত্যেকটা সদস্যকে দিনের মুজাহিদ বানায় দাও সকলকে তুমি কবুল করে দাও আল্লাহ দিয়ে দাও বিচার দিয়ে কাজকর্ম ছেড়ে দিয়ে এত ভালোবাসা এত মহাবত যাদের তোমার কোরআনের প্রতি তোমার প্রতি তোমার মামির প্রতি এই ভালোবাসাকে উচির আবার আল্লাহ সকলের চললে হারাম করে দাও রবুল আলামি নো তুমি মি করে আমাদের কবুল করে নাও আজ আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি বাছা আল্লাহ রাখের মুসলমানকে বাছা আল্লাহ কাছ থেকে তোমার আমার দাদিল করে দাও তোমার গায়ে বিশ্বাহ করে দাও ইরাকি জলে আল্লাহ এবং দেশের জনগণকে আল্লাহ দাও তাদের মনোবলের মোকাবেলা করার তৌভিক তাদের দিয়ে দাও আল্লাহ তোমার কুদ্দ দিয়ে তাদের সমস্ত অস্পষ্টির ক্ষমতা নষ্ট করে দাও আল্লাহ ইমান কিনসন্নাদের মনোবল নষ্ট করে দাও আপসের মধ্যে তাদেরকে আল্লাহ তুমি এক সৃষ্টি করে দাও আল্লাহিনাকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও ইারা বিশ্বের মুসলমানকেও আল্লাহ আফগানিস্তান করো আল্লাহ তারা বিশ্বের মুসলমানের নেতা বানায় দাও তাদের মত তুমি ইসলামী আল্লাহ ইসলামী পতাকা উদ্দিন করে দাও ই আল্লাহ তারা বিশ্বের মুসলমানকে আল্লাহ দিনের মুজাহিদ বানায় দাও ই আল্লাহ আল্লাহ আল্লাহ তোমার নবীর মোহাম্মদ গুলোকে আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ তোমার নবীর খাদির আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আমাদের পাপের কারণে আমাদের আমাদের দুষে আল্লাহ আমরা আজকে লাঞ্চিত আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও ই আল্লাহ আর হামারা ইমিন আমাদের পক্ষ হয়েছে লক্ষ্য করে দুরুদার সালাম নবীজির রৌজম্বরকে পৌঁছাইয়া দাও সোনার মদিনা পৌঁছাইয়া দাও ই আল্লাহ মক্কা মদিনাকে আল্লাহ তুমি হেফাজত করো ইয়াল্লাহ ইয়ার আমরা যত মমি মমিনাথ কবরে ঘুমায় আছে প্রত্যেকের কবরে মাঠে আয় আল্লাহ প্রতিষ্ঠাতা সভাপতি আয় আল্লাহ আলি আহমদ সাহেবের কবর কবরকে জন্নাথের বাগান বানায়া দাও ওনার পিতা মাতাকে আল্লাহ কবর কান্নাতের বাগান বানায়া দাও উনার হায়াতের মাঝে বরকত দিয়ে দাও আলি আহমদ হায়াতের মধ্যে সম্মান বাড়াইয়া দাও রা আলাম আঘাত বাড়াই দাম জানি না গোকার আল্লাহ আমার কথা বলতে পারিনা প্রভু হে সকালে বের হইলে বিকালে বাড়িতে না গেলে আমার মা পাগল বিদায় নিয়ে আসার সময় সন্তান যতক্ষণ দেখা যাক মা গেট থেকে না চোখের পাড়ি ছেড়ে দিয়ে এক মার বাড়িতে না গেলে গণ ঘন সংবাদ পাঠাইত আমার ছেলে একটা নজর আমাকে দেখার জন্য ওই মা একদিন না এক মাস না অনেক মাস হয়েছে গেছে কেমন এক ভায়া হায় আল্লাহ সন্তান চোখের আল্লাহ যে আব্বার তো পানি করে আমাকে মানুষ করেছে ভালো জিনিস খায় নাই টাকা খরচ হয়ে যাবে ভালো কাপড় পরিধান করে না আল্লাহ সন্তানের জন্য এসব দিয়া শূন্য গেছে যার বাড়ি দি আমি বাড়িওয়ালা যার জায়গা দিয়ে আমি জানা হলো হইলা ওই আবার কবর কে জানু না তোর বাগান বানা দাও জানলাম বাবা যাদের দুনিয়াতে আছে হাজাত বাড়াইয়া দাও বাবার তো